যে আমাদের যারা দিনী ভাই আছে ভোলাতে তাদের সেই মসজিদ ভেঙ্গে আগুন দিয়ে জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আমি নিজে যেখানে দেখতে গেছিলাম দেখে যে কেউ যাবে তার হৃদয়টা মোচড় দিয়ে উঠবে যে আল্লাহর একটা ঘর আল্লাহ সুহানার জন্য নির্মাণ করা হয়েছে তার ইবাদতের জন্য সেখানে সালাত বন্ধ আছে मध्य मस्जिद इंगलैंड फ्रांस जार्मान जपान जो अमुसलिम राष्ट्र आगे मस्जिद चाहते मुसल्ल संख्या बना मस्जिद निर्माण कर अनुमति पे কষ্ট করার আগে তা আমি আমার কোম্পানি আমার একটা গার্মেন্টস একটা ফ্যাক্টরি তার একটা রুম আমি সালাতের জন্য নির্ধারণ করে দিলাম ওই জমি আমি আল্লাহ ইবাদতের জন্য রফ করি নিজিদের সালাত মুসল্লা তো অমুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানদের মুসল্লা বেশি কেননা মসজিদ নির্মাণ করা অনেক কঠিন তো পারিভাষিক অর্থে ফকির নিকটে মসজিদ বলা হয় যেই জমিকে রফ করা হয়েছে আল্লাহ ইবাদতের জন্য মানে কি অক্ষ শব্দের শাব্দ থেমে যাওয়া শব্দের থেমে যাওয়া এই যে জমি যে জমির মালিক আপনি এই জমির মালিক একদিন আপনার দাদা ছিল তার আগে তার পিতা ছিল তার আগে তার পিতা ছিল ব্রিটিশ দলিল ঘেঁটে দেখেন পাকিস্তান দলিল ঘেঁটে দেখেন বাংলাদেশ আমাদের দলিল ঘেঁটে দেখেন বংশ পরম্পরায় ওয়ারেশন সার্টিফিকেটের মাধ্যমে বংশ পরম্পরায় এই জমির মালিকানা পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যৎ হতে থাকবে কিন্তু যদি সেটা অক্স করা হয় তাহলে এই বংশ পরম্পরাই মালিকানা পরিবর্তন হওয়া থেমে যাবে পর্যন্ত ওই করা জমির মালিক আর সরকারও হতে পারবে না ওই জমির মালিক যেটা আল্লাহর এবতের জন্য অক্স করা হয়েছে এর নাম হচ্ছে থেমে যাওয়া বংশ পরম্পরায় মালিকানা হওয়া বা ক্রয় সূত্রে বিক্রয় সূত্রে মালিক হওয়া থেমে যায় হতে পারে না আর কেউ এমন জমিকে কে বলা হয় যেটা মসজিদের জন্য রক্ষ করা হয়েছে সেইটা কি বলা হয় মসজিদ আল্লাহ সুলতার ইবাদতের জন্য